আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ উমর ইবনু আবু সালামার রদিল তালান্ন হতে বর্ণিত তিনি নবী সাল্লু আলামের স্ত্রী উম্মু সালামার পুত্র ছিলেন তিনি বলেন একদিন আমি রসুল্লাহ সাল্লু আল সাল্লাম এর সঙ্গে খাবার খেলাম আমি পাত্রে সব দিক থেকে খেতে লাগলাম রসুল্লাহ সাল্লু সাল্লাম আমাকে বললেন নিজের কাছের দিক থেকে খাও